আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তোমাদের জিহাদীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থাসমূহ যাচাই করি হেসুহুম নিশ্চু জরা কাফির এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ ব্যক্ত হওয়ার পর রসুল সাল্লাই এর বিরোধিতা করে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিলেন তাদের কর্মসমূহকে হে মোমিন গান তোমরা আল্লাহর অনুগত কর রসুলসল্লাইসাল্লামের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না নিশ্চয়ই যারা কাফির এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতপর কাফির অবস্থায় মারা যায় আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না এবং সন্ধির আহ্বান জানিও না তোমরাই হবে প্রবল আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না وَإِذْ تُؤْمِنُونَ وَتَتَّقُونَ يُؤْتِكُمْ أَجْرَكُمْ وَلَا يَسْأَلُكُمْ أَمْوَالَكُمْ ٱلْأَرْضُ حَيَّوَانَتُهُ كَبِلَادُهُ ٱجِدْ تُمْرَا بِٱلْإِشْشَاهَاوَ وَٱلْحَجْمَ أَبُولَامْبَانَ كরো ٱللَّهُ তমাদের কে তমাদের প্রতিদান দেবেন এবং তিনি তমাদের ধনসম্পদ চাইবেন না ইয়া সালকুমুহা ফায়ুহ্তকুম তাবখলু धन सम्पद चाहले अतपर तुम्हार कर ले तुम्हें मन संकर्णता प्रकाश कर देवें فَمِن كُم مَي يَ بَخَلُ وَمََ بَخوَْلتَئٍِ ماَا يَ بَخَلُ نَفْسِهِ وَلَّهُ الغَنِي وَأَ تُمُ শুনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অথপর তোমাদের কেউ কেউ কৃপনতা করছে যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপনতা করছে আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত जदि तुम्हार मुख फिरिए नाओ तुम तुम्हारे परिवर्ते अन् जति के प्रतिष्ठित करबें तरा तुम्हारे मत हैा